সাব্দিক অর্থের সাথে সাথে এটার সরিয়ে অর্থটা কি সেটা বুঝতে হবে এজন্য জন্য আরবিক একটা সাবজেক্ট আছে আরবিক ল্যাঙ্গুয়ে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো অ্যারাবিক ফিলোলজি এটা প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক ভাষার একটা ফিলোলজি থাকে ইংলিশ ফিলোলজিং বেঙ্গলি ফিলোলজি সব সাবজেক্টের ফিলোলজি আছে এটাকে আরবিতে বলা হয় এই সাবজেক্টটা আমাদের দেশে মাদ্রাসাগুলাতে সিলেবাসভুক্ত নাই ফেকল লোগা এই ফেক হোল লোগা না বুঝার কারণে আমরা অনেক সময় মানে অজমা অজমাও গোমরাহির একটা কারণ মানে গোমরাহির কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আছে ওজমা ওজমা মানি অনারব হওয়া অনারব অনারব হওয়া এটাও বলা এটা মনে রাখবেন অজমা অজমা মানি যারা আরব না অনারব অনারবেরা ইসলাম শিখতে হবে দিন শিখতে হবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে কাদের থেকে আরবদের থেকে আরবের এমন এমন কিছু পরিবেশ আছে এমন এমন কিছু কথাবার্তা আছে যেগুলো শাব্দিক অর্থের সাথে মিলবে না শাব্দিক অর্থ একটা কিন্তু বোঝানো হয় আর একটা তাহলে যদি আপনি না বুঝেন তো অনেক জায়গায় ভুল করে ফেলবেন মানে শাব্দিক অনুবাদ করে আপনি ভুল করে বসে থাকবেন এজন্য শাব্দিক অনুবাদ দিয়ে শরীর কোনো আমল করা যাবে না আমি কয়েকটা বিষয় উদাহরণ দিই যেমন ধরেন একটা বাংলা কি বলেন তোলা এমন একটি শব্দ যেটার কোনো বাংলা নাই যেটার কোনো ইংলিশ নাই যেটা পৃথিবীর কোনো ভাষার কোন শব্দ দিয়ে এটা ট্রান্সলেশন করা যাবে না এইরকম একটা শব্দ আল্লাপাক নির্বাচন করেন এই অবাদতটার জন্য সলাদ এই সলাদটা আচ্ছা বুঝলাম আমরা ইসলামী যুগে এসে কোরআন নাজিল হওয়ার পরে বা দিন আসার পরে এই একটা গুরুত্বপূর্ণ এটা ইসলামী শব্দ সলাত্বপূর্ণ আলফাজ এই ইসলাম আসার আগে কি এই শব্দটা ছিল না আরবে ছিল তখন কিন্তু সলাৎ অনেকগুলো অর্থে ব্যবহার করা হইত সলা অনেকগুলো সাপ্তিক অর্থ আছে সলাতের অর্থ দোয়া আছে র একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো আর রক্স। রাক্স মানি হলো ড্যান্স ড্যান্স মানি অনুষ্ঠান নাচের অনুষ্ঠান নাচের অনুষ্ঠানকে আর বিভাষায় সলাৎ বলা হয় আরবি অভিধানগুলো দেখলে আপনি আরবি বড় বড় যে অভিধানগুলো আছে অভিধানে দেখেন সলাত শব্দের কি কি অর্থ আছে সেখানে দেখতে পাবেন সলাতের একটা অর্থ হলো হল রাকা তাহলে আমরা মসজিদে এসে সবাই মিলে কতক্ষণ নাচলাম নাচলে কি সলাত হবে কেন হবে না সলাতের অর্থ তো নাচ নাচলাম তাহলে শাব্দিক অর্থ দিয়ে ইসলাম হয় না ইসলাম পারিবেশিক অর্থ দিয়ে হবে এজন্য আমরা মাঝে মাঝে মানে অনারবেরা কি করি অনারবদের একটা বড় কারণ হলো যে অনারবেরা মাঝে মাঝে অর্থ দিয়ে ইসলাম বুঝে পেলি এজন্য জন্য মাঝে মাঝে কিছু গন্ডগোল হয় যেমন ওম্মা এই ওম্মা শাব্দিক অর্থ অনেকগুলা হইতে পারে কিন্তু এটা তো শাব্দিক অর্থ দিয়ে বুঝলে হবে না এটা বুঝতে হবে কি দিয়ে অর্থ দিয়ে শরীয়তে হয়তের যেমন শাব্দিক অর্থ দিয়ে সলাৎ হবে না সলাত হবে শরীর অর্থ দিয়ে শরীয়তে কি বোঝানো হয়েছে এটা ইসলাম আসার পরে আল্লাহাক এটা কোন এবাদতের জন্য ঠিক করেছেন ইসলাম আসার পরে এখন দেখেন আমরা যে আদায় করতে গিয়ে যদি একটা জায়গায় নবী সালামের সুন্নতের খেলাফ হয় নবী সালাম করছেন আগে রুকু পরে স্যাসদা আপনি যদি না আমি আগে সাজদা তারপরে বললেন কাজ তো সবে করছেন কিন্তু সেটা সলাত হবে না সব করার পরেও সেটা সলাত না কারণ আপনার পদ্ধতিটা সিস্টেমটা আপনার মেথডোলজিটা নবী সাল্লা সাল্লাম এর সিস্টেম অনুযায়ী হয় নাই তাহলে সরিয়ে বাদত গুলা ঠিক এরকম শুধু শাব্দিক অর্থ দিয়ে এটা সরিয়ে ইসলামিক পরিভাষাগুলো আলফাজ ইসলামিয়া গুলা বোঝা যাবে না এগুলার অর্থ করা যাবে না মাঝে মাঝে এরকম অর্থ করে আমরা দেখা যায় গোমরা হয়ে যায় তারপরে ধরেন ইসলামী পরিবাসার একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো আল্লাবাক বলছেন কাদাফুল্লাহি ফল যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে তারপরে কি করে তাদের রবের নামের জিকির করে অত সলা দাদাই করে তাহলে সলাতের আগ দিয়ে মানে সলাত স্টার্ট হবে কি দিয়ে রবের নামের জিকির দিয়ে এখন রবের মূল একটা নাম হলো আল্লাহ আল্লাহ হইল মূল নাম রবের তাহলে আপনি এখানে শাব্দিক অনুবাদ হইল যে রবের নামের জিকির করে রবের নামের জিকির মানে কি আল্লাহ আল্লাহ জিকির করে আমাদের এই উপমহাদেশে কিন্তু আল্লাহ আল্লাহ জিকির আছে যেটা আরব দেশে নাই বা পৃথিবীর অন্য দেশে নাই এই পদ্ধতি আবিষ্কার হওয়ার মূল কারণ হলো উজমাহ মানে আজমিরা অনারব যারা তারা যখন দেখল যে এখানে আল্লাহ বলছেন জাকার স্মারিহি তার রবের নামের জিকির করে বাস রবের নাম হলো আল্লাহ সুতরাং আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রবের নামের জিকির অর্থ তো ঠিক আছে আল্লাহ বলছে তার রবের নামের জিকির করে সুরাল মুসাম্মেল আল্লাহ কি বলছেন হ্যাঁ কুরিস্মার ইহিতার আব্বিকা তোমার রবের নামের জিকির কর তো রবের নাম আল্লাহ রাসল উল্লাহ সালাম চলা শুরু করতে গিয়ে রবের নামে জিকির করছেন আল্লাহ আকবর তাকবির এ তাহারিমা বলছেন তাকবির দিয়ে চলা শুরু করছেন তাহলে রসাম সেখানে শুধু আল্লাহ আল্লাহ বলেন নাই আল্লাহ আকবার এই রবেন নামের জিকির মানে আল্লাহ কিন্তু আজমি যারা আমরা অনারব যারা তারা তো বুঝে নামের এই এইজন্য শাব্দিক অনুবাদ দিয়ে শরীয়ত হবে না শরীর সবগুলো পরিবেশার ঠিক একইভাবে জাকাত সিয়াম হজ আমরা তো একটা বললাম এইভাবে প্রত্যেকটা আবাদত নাক আমরা বিয়েকে শরীর ভাষা ন্যাকা বলি না এরকম শরিয়ার যতগুলো শব্দ আছে এই শব্দ গুলা অর্থ প্রয়োগ হবে না এগুলা প্রয়োগ হবে কি শরীয়র্থ ঠিক রবের নামের জিকির রবের নামের জিকির যদি আল্লাহ আল্লাহ হইতো তাহলে নবী সাল্লা সাল্লাম লাইট সব নিবাই দিয়ে আরব দেশে তো এরকম লাইট ছিল না কারণটা ছিল না যেগুলো ছিল বাতি সেগুলো সব নিবাই দিয়ে খেজুর গাছের নিচে গিয়ে বা মসজিদে নবীতে বা অন্য জায়গায় সবাই মিলে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ করতেন না কিন্তু দেখেন একটা জাল হাদিসও আসা নাই যে নবী সরস রাম আর সাহাবাইকার এরকম বসে বসে সবাই মিলে আল্লাহ আল্লাহ আল্লাহ করতেন এরকম কোন হাদিস আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনা এখন হাদিস যখন নাই আমি অনেককে জিজ্ঞাসা করছি তাহলে আমি বললাম যে ঠিক আছে নবী সাল্লি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন আমল করে দেখানোর জন্য তো নবী সব আমল করে দেখাইলেন এই আয়ারটা আমল করে বুঝে দেখাতে পারলেন না কত আফসোসের বিষয় এই আয়াতটা আমল করে দেখাইছেন আলার এই আয়াতটা এই দুইটা আমল করে দেখাতে পারেন নাই অথচ এই দুটোর আমল ছাড়াই আল্লাপাক সুরা তিন নম্বর আয়তে বলে দিলেন আলিয়া মালত তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম দুইটা আয়াতের আমল বাকি রয়ে গেছে এখান দিন পরিপূর্ণ হয়ে গেছে কি বলেন পূর্ণাঙ্গ করে নিবে নাকি আর আফার আল্লাহ আল্লাহকে আয়াত নাজিল করে দিলেন যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে তাহলে ওই দুই আয়াতের আমল ছাড়া কি দিন পরিপূর্ণ হয়েছে তাহলে নবী সাল্লাহ ইসলাম এই আয়াতে কারিমার আমি আজমাইন এই আয়াতের আমল অবশ্যই করেছেন সেই আমল হইল সুবহান পরিপূর্ণ বাক্যের জিকির